বাংলা মানবতা সমাধান রহমত আলহিলমিন সলাতামল সঈদুলমুরসী নবীনা ম মোমদ বা সহব আজমাইন ও মন্তবী হিসান আমাদ আমরা তফসির করবো সুরাতুল মোমতাহেনার এই সুরায় মোমতা করিম সাল্লা সাল্লামের মদিনার জীবনে নাজুল হয়েছে এবং এতে ১৩টি আয়াত রয়েছে আর এই সুরার নাম সুরায় মোমতাহানা এই জন্য যে এই সুরার আয়াত নম্বর দশে আল্লা পাক এক পরীক্ষার কথা উল্লেখ করেছেন পরীক্ষা নিতে বলেছেন ওই সব মহিলাদের যে সব অমুসলিম মহিলারা ইসলাম মের উদ্দেশ্য ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মুসলিমদের কাছে উপস্থিত হবে আল্লাহ পাক তাদের পরীক্ষা করতে বলেছেন পরীক্ষা করার পদ্ধতিটা এভাবে শেখানো হয়েছে যে আল্লাহর কসম করে বলতে বলবে যে তুমি ইসলামকে বুঝে ইসলাম গ্রহণের জন্য এসছো তোমার স্বামীর সাথে ঝগড়া ঝগড়াদ্বন্দ্ব হয়েছে মনোমালিন্য হয়েছে বলে তুমি সেখান থেকে আসনি অথবা কোনো মুসলিম ছেলের সাথে তোমার প্রেমের ভিত্তিতে আসনি বরং সত্যিকার অর্থে দিন ইসলাম কবুল করার উদ্দেশ্যে এসেছ আল্লাপাকে এই নির্দেশের ক্ষেত্রে বলেছে ফাম তাহনা তারা যদি ইসলাম গ্রহণ করে হিজরত করে আসে বিশেষ করে মক্কা থেকে মদিনাজ এই সময় হিজরত করা ফরজ ছিল মক্কা বিজয়ের পূর্বে সেই সময়কালে এ আয়াত নাজুল হয়েছে হোদয় বিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে হয় আর এই অষ্টম হিজড়ি পর্যন্ত মক্কা বিজয় হয়নি এই সময়টাই আল্লাহ ফাকরাবুল আলমিনের নির্দেশ নাজুল হয়েছিল যে যেসব মহিলারা মক্কা থেকে চলে আসবে হিজরত করে যে আমরা মদিনায় আশ্রয় চাই আর ইসলাম কবুল করতে চাই তাদের পরীক্ষা করে দেখো যে আসলে কি ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে এসছে না দুনিয়ার কোনো গরজে এসেছে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিকার ইসলাম কবুল করার জন্য এসছে তাহলে তাদেরকে ফিরিয়ে দেবে না কাফেরদের উদ্দেশ্যে কাফেরদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তিতে ছিল রাজুল রজল মানে পুরুষ লোক হয় কাফেররা টের পায়নি যে এখানে একটা ফাঁক থেকে গেছে রজল মানে পুরুষ ব্যক্তি হয় শুধু কিন্তু ওখানে শর্ত যে ছিল হৈদেবর সন্ধির সেই শর্তে ছিল যে কোনো মক্কার লোক অর্থাৎ কাফের যদি মদিনায় এসে আশ্রয় নাই, তাহলে মদিনার লোকেরা অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম সাহাবাইকেরা আমরা তাকে ফিরিয়ে দেবো আর মদিনার কোনো মানুষ অর্থাৎ কোন মুসলিম যদি ইসলাম বিমুখ হয়ে মদিনা ছেড়ে মক্কায় গিয়ে আশ্রয় নেয় তাহলে মক্কার কাফেররা ফিরিয়ে দেবে না এই শর্ত সাহাবাইকার আমরা মোটেই মানতে রাজি ছিলেন না কিন্তু নবী কালিম সাল্লা বলছেন এটা আল্লাপাকে নির্দেশটা মানতে হবে এতে বলা হয়েছিল যে কোনো ব্যক্তি মানে জল শব্দ ছিল তাহলে মহিলাদের কথা উল্লেখিত হয়নি কেউ কেউ বলেছেন তা সিরকার রাজে আহাদ আহাদ শব্দটি ব্যবহার ছিল কেউ কিন্তু এটা ভেঙ্গে বিস্তারিত লেখা ছিল না ওই চুক্তিপত্রে যে সেটা পুরুষ না মহিলা সুতরাং আল্লাহ ফাকর্বুল্লা আলমিন নির্দেশ দিলেন যে কোন মহিলা যদি হিজরত করে চলে আসে ইসলাম কবুল করার উদ্দেশ্যেই মক্কা থেকে মোদি নাই তাহলে হে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাকে ফিরিয়ে দেবে না হ্যাঁ তাদের চুক্তির ভিত্তিতে কোনো পুরুষ যদি চলে আসে তাহলে ফিরিয়ে দেবে কারণ চুক্তি পুরা করা ফরজ মহিলারা যখন চলে আসত ইসলাম কবুল করার উদ্দেশ্যে হদেব আর সন্ধের পরই আল্লাহ আকবর এদের পরীক্ষা করে দেখো কী গরজ এসেছে এই যে পরীক্ষা একে ইমতেহান বলা হয় ফমতাহেন হন এখান থেকে সুরার নাম হয়েছে সুরা তোর মমতাহেনা এই সুরায় বিশেষ করে যেই বিষয়বস্তুটি উল্লেখ করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হচ্ছে আল্লাহর শত্রুদের সাথে কোনো আল্লা পরকালকে অস্বীকারীদের সাথে পাপিষ্টদের সাথে কাফের মুশেকের সাথে মোনাফে কপটের সাথে বন্ধুত্ব স্থাপন করা আল্লাহ আল্লাপাক নিষেধ করেছেন বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে অন্তর থেকে কাউকে ভালোবাসা এটা ইসলামের জায়জ নাই আল্লাহ পাককে জেঘে না করে আল্লাহর দিনকে জেঘিয়ে না করে আল্লাপাকের রাজকে জেঘা করে তাকে তুমি এগিয়ে না করবে তাকে ভালোবাসবে না এটা হচ্ছে দিন ইসলামের শিক্ষা আর সদাচরণের সম্পর্ক হচ্ছে বাহ্যিক কর্মের সাথে আল্লাহ পাক সদাচরণ করতে বলেছেন ভালো ব্যবহার করতে বলেছেন ভালো চরিত্র দিয়ে আকৃষ্ট করতে বলেছেন অন্যদেরকে অন্তরের ভালোবাসা ছাড়া ভালো আচরণ হইতে পারে যেটা আল্লাপাক নির্দেশ দিয়েছেন এই সুরার বিশেষ বিষয়বস্তু হচ্ছে এটা তফসিলের দিকে ফিরে আসি আল্লাহ পাক বলছেন হে ইমানদার লোকেরা তোমরা আমার শত্রুকে আর তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না তুলকুনা এলিম বিল মাওয়দা তাদেরকে দিকে ভালোবাসা ভালোবাসার হাত বাড়াবে অথবা তাদের কাছে বন্ধুত্বের সংবাদ পাঠাবে এমন আদান প্রদান করবে চিঠিপত্র হোক অথবা কোন যোগাযোগ হোক যাতে বন্ধুত্বের জন্য প্রস্তাব পেশ করবে যে নিজে থেকেই তাদের সাথে বন্ধুত্ব করতে চাও ওয়াকাদ কাফা রবিমা জা আকুমিনাল হক অথচ তোমাদের কাছে যে সত্য আগত হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল কোরআন রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহাকের দিন তা তারা অস্বীকার করেছে আল্লাহর একত্রকে অস্বীকার করেছে তৌহিদ হচ্ছে হক অস্বীকার করেছে আল্লাহ আল্লাহাকের দিন ইসলাম হচ্ছে হক অস্বীকার করেছে আল্লাহ পাখের রসুল হচ্ছে হক সত্য অস্বীকার করেছে তারপরেও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে ইউরেজুন আর রসুল ও ইয়াকুম তোমাদেরকেও বের করে থাকে বিতাড়িত করে থাকে আল্লাহ বলছেন থেকে বিতা করেছে না কারণ তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল ইনক জেহাদি তোমরা যদি আমার রাস্তায় জেহাদের উদ্দেশ্যে বেরিয়ে থাকো হে আনসার আর কে আমত পর্যন্ত এই বিধান অব্যাহত আছে হে মমিন মুসলিম যদি আল্লাহ পাকের রাস্তায় তোমরা জিহাদের উদ্দেশ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাও তাহলে বিজাতির সাথে বন্ধুত্ব স্থাপন করবে না তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না অব থেকে আমার অজাতি আর যদি আমার সন্তুষ্টি চাও আল্লাহর রাস্তায় যদি তোমরা বেরিয়ে থাকো অব থেকে আমার অজাতি আর আমার সন্তুষ্টি কামনা করো তাহলে তোমরা বিজাতির সাথে বন্ধুত্ব স্থাপন করবে না তুসির্দা তাদের সাথে গোপনে তোমরা বন্ধুত্ব স্থাপন করছ লুকিয়ে লুকিয়ে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছা অথচ আমি জানি যা তোমরা লুকিয়ে রাখো ও আমা আলান তুম যা প্রকাশ করো অমাই তোমাদের মধ্যে যারা এইরকম আচরণ করবে কাফের সাথে আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য আগে বাড়বে ফাঁকাদ তারা সরল পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবে অথভ্রষ্ট হয়ে যাবে এই আয়াত এবং এর এরপরে আরো কয়েকটি আয়াত এই সুরাস নাজিল হওয়ার কারণ হিসাবে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যা সে বখারিত রয়েছে সেহী মুসলিম রয়েছে হাতে বিবিন আবি বালতা বলতা রাজিয়াল বদরি সাহাবি ছিলেন অর্থাৎ তিনশো জন সাহাবি যে বদরে হাজির হয়েছিলেন প্রথম ইসলামের বড় জেহাদে তার একজন ছিলেন তিনি তিনি কোরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন না তবে কোরশদের সাথে মিত্রতা ছিল যার ফলে মক্কায় তার পরিবার বসবাস করত। এই হাতে তো হিজরত করে চলে এসছিল কিন্তু তার পরিবার পরিজন তারা মক্কাতেই থেকে গেছিল আসতে পারেনি এই সাহাবি ভাবলেন যে কোরেশরা যারা ইসলাম গ্রহণ করে হিজরত করে মদিনায় চলে এসছে তাদের আত্মীয় স্বজন ওখানে আছে তাদের যদি পরিবার পরিজন কারো থেকে যায় ধন সম্পদ থেকে যায় তো আত্মীয়তার খাতিরে তারা দেখাশোনা করবে এবং ক্ষতি করবে না কিন্তু আমার সাথে তো কারো আত্মীয়তা নেই তো আমি যদি ওদের সাথে একটা ভালোবাসা একটু প্রদর্শন করে দিই তাদের যদি একটু উপকার করে দিই আল্লাহ পাকের যা ফায়সাল আছে তা তো হবেই যেটা হর হবে আল্লাহ পাক রাসুলকে যেটা করতে চান করবেন মমিনদেরকে যতদূর পৌঁছাতে চান পৌঁছাবেন কিন্তু আমি এটুকু করে দিলে কাফের হয়তো আমার পরিবার ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখবে তাদের ক্ষয়ক্ষতি করবে না এই জন্য হোদাইবের সন্ধির পরে দশ বছর সন্ধি হয়েছিল রাসুল উল্লাহামের সাথে মক্কার মুশরেকদের যে দশ বছর আমাদের মাঝে যুদ্ধ বন্ধ থাকবে আর স্বাধীন হয়ে মমিন মুসলিমরা মক্কা যাতায়াত করবে আর যারা মক্কার মুশরেক কাফের তারাও মদিনা বা যে কোনো ব্যবসায়ী সফরে জাতাত করবে কেউ কারও ক্ষতি সাধন করবে না এর মধ্যে এই কোরশরা রাসুল উল্লাহাম সাহাবাই কেরামদের মিত্রগোত্রে ওকে খুন করে দিয়েছিলেন যার ফলে চুক্তি তারাই ভঙ্গ করেছিল গা বিশ্বাসঘাতকতা তারাই করেছিল রাসর সাল্লা সাল্লাম এইরকম বিশ্বাসঘাতকতা দেখে তাদের বিরুদ্ধে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিলেন যে এখন মক্কা বিজয়ের জন্য মক্কা এই প্রবেশ করতে হবে প্রস্তুতি নিতে হবে এই কথাকে গোপন রাখতে বলেছেন সাহাবাহ কেরামদেরকে রাসরুল্লাহ সাল্লা সাল্লাম হ্যাঁ তেবিন্তা এই কথাটি এটা চিঠিতে লিখে দিয়ে এক কাফের বসে মহিলা ছিল সেই মহিলাকে দিয়ে দিল যে তুমি গিয়ে কোরেশদের কাছে পৌঁছে চলে আসো এটা বড়ই বড় বিশ্বাসঘাতকতা এটা হচ্ছে গুপ্তচরের কাজ আর ইসলামের বিরুদ্ধে মমিনের বিরুদ্ধে এই গুপ্তচরের কাজ করা হারাম কাজ চরম অপরাধ রাসুল্লাহ সাল্লামের কাছে ওই চলে আসলো যে তুমি যে প্রস্তুতি নিচ্ছ মক্কায় আক্রমণের জন্য এই সম্পর্কে কুয়াশদের কাছে খবর কিন্তু চলে গেল যাচ্ছে রাস্তায় রাসোল আল্লাহ সাম তাড়াতাড়ি আলী রাজিয়াল্লাহ তালাহনকে আর মেঘদাদকে ডাকলেন আর বলে দ্রুত যাও এক মহিলা চিঠি নিয়ে যাচ্ছে তার কাছ থেকে চিঠি অবশ্যই উদ্ধার করে নিয়ে আস মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে রওজায় খাক নামক স্থানে ওই মহিলাকে ধরল মহিলার কাছে চিঠি চাইলেও বলছেন আমার কাছে কোনো চিঠি নেই আলী রাজিয়াল্লাহ তালাহন বললেন যে অবশ্যই তুমি ওই চিঠি আমাদেরকে দাও আর না হইলে ও জর্রে দেন না নাহলে তোমার কাপড় খুলে চেক করবো অবশ্যই তোমার কাছে চিঠি আছে রাসুল্লাহ সাল্লাহ আলি সালামের কাছে বহি হয়েছে তিনি মিথ্যা কথা বলেননি মহিলা ভয়ে তখন তার যে মাথার চুলের খোপা ছিল খোপা থেকে চিঠি বের করে দিল এই চিঠি পাঠিয়েছিলেন হাতে রাজিয়া আল্লাহ তালের ভুল কাজ করেছিলেন অথচ বদরি সাহাবি ওমা রজিয়াল্লাহ রাসুল আল্লাহ হাতে বেই কাজ করেছে দানি অন কাহাজাল মুনাফেক আমাকে শুধু অনুমতি দেন এই মুনাফেকের গর্দনটা উড়াই দিই দেখো বদরে যারা হাজির হয়েছে শোনো এরপরে যা করি করো কাত গাফারতল তোমাদের অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম আল্লাহ মাফ করে দিয়েছেন সুতরাং এর দ্বারা ভুল হয়েছে কিন্তু সে কুফরি করে বা মোনাফিকি করে যে এই খবর পাঠাতে গেছে তা করেনি হাতেফ রাজি আল্লাহ তালা ওজর পেশ করলে রাসোর যে ঘটনাটি বললাম যে আমার আত্মীয়স্বজন ওখানে থেকে গেছে আমার স্ত্রী ছেলে মেয়ে থেকে গেছে তাদের জাতি করে একটু সুরক্ষার ব্যবস্থা হয় আল্লাহর ফয়েসালা যা হবে সেটা তো হবে মক্কা বিজয় হওয়ার সেটা তো হবেই কিন্তু এই জন্য আমি একটু এই ভুল কাজটা করেছি রাসোরল্লাহ সাল্লাহ সাল্লাম মাফ করে দেওয়াল্লাপাক হাতেফ রাজি আল্লাহ তালকে মাফ করে দিলেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিলের দিকে আবার ফিরে আসছি As-salamu alaykum wa rahmatullah I'm Muhammad Hashim Madani And you can see PSTV Bangla Marriage or divorce What's the Islamic ruling? Nikam Solution or problem Heaven or hell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 जयंत डर जाके नायक देख अर्धांगी नातिनी कल रत साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल् এক মনোনীত তিনি যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন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 সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা তফসির করেছিলাম সুরায় মমতা দুই আল্লাহের সাদ করেছেন ওবাদ্দউতেক ফরুন আল্লাহ পাক মমিনদেরকে সম্বোধন করে বলছেন যে দেখো তাদের সাথে যারা আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু তোমাদের শত্রু তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না আর তারা যা করেছে তোমাদের সামনে রয়েছে আল্লাপাক কাফেরদের সম্পর্কে আরও বলছেন মক্কার বিশেষ করে কাফেরদের সম্পর্কে সাধারণভাবে প্রত্যেক আল্লাহর শত্রুদের ক্ষেত্রে ইয়াস কাফুকোনরকম আদান এরা যদি তোমাদেরকে জব্দ করতে পারে এখনো রকম আদান তাহলে তোমাদের শত্রু হয়ে পড়বে এরা যখন পারে না তখনই সোজা হয়ে থাকে আর জব্দ করতে পারলে শত্রু হয়ে পড়বে এবং তাদের হাত এবং ভাষা সম্প্রসারিত করে দেবে তোমাদের দিকে অনিষ্টের সাথে অনিষ্টের উদ্দেশ্য তোমাদের ক্ষতি সাধনে কোনো ঘাটতি রাখবে না এটা হচ্ছে এদের চরিত্র অবদ্ধ শুধু তাই নয় যে ক্ষতি করেই ছেড়ে দেবে তোমাদের বাবা আদুল আউতাক ফরুন এবং তারা এটা চাই এটা পছন্দ করে যে তোমরা যাতে কুফুরি করে ফেলো যেমন তারা কুফরি করেছে তারা যেমন আল্লাহ পরকালকে অস্বীকার করেছে তেমনি তারা চায় যে তোমরাও যাতে করে আল্লাহ পরকালকে অস্বীকার করো রসুলকে অস্বীকার করো কোরআনকে অস্বীকার করো এটা চাই আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন যে আত্মীয়তার খাতিরে হে হাতেব তুমি এই চিঠি পাঠিয়েছিলে আর তার কাজ করেছিলে লন ফাকুম আর্হামুক ওলা উল্লাও মাল কেয়ামা কখনো তোমাদের কাজে আসবে না তোমাদের আত্মীয় সজন। রাহিম মেয়ের বহু বচন হচ্ছে আর্হাম তোমাদের আত্মীয় সজন কোন কাজে আসবে না ওয়ালাউলা দকুম আর তোমাদের সন্তান আদিও কোনো কাজে আসবে না ইয় মাল কেয়ামা কিয়ামতের দিনে ইয়ফসুল বাইনখুম ইয়উমাল কেয়ামা তিয়সল বাইনখু ইয়ামাল কেয়ামা যদি আগের সাথে লাগান ওলা উল্লাউ মাল কিয়ামা কিয়ামতের দিনে তোমাদের আত্মীয়তাও কাজে আসবে না আর তোমাদের ছেলেমেয়েরা কাজে আসবেন কেউ কারো কাজে আসবে না ইয়ামাল লায়নফামা আলুওয়ালা বানু না ধন সম্পদ কাজে আসবে না কারো ছেলে মেয়ে কাজে আসবে আর যদি আউলা দখু মেয়ে থেমে যান ওয়াকফ করেন তাহলে হবে ইয়উমাল কেয়ামত ই আফসেলো বাইনাকু কেয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবে একটি তাফসির হচ্ছে ফাঁসালে আফসেলো মানে ফয়সালা করা বিচার করা আল্লাহ বিচার করেন আর ফাসাল আফসেলো মানে পৃথক করা হয় ফাসল মানে সেপারেট করা তো আল্লাহ বলছেন ইয়ামাল কেয়ামাত এরকম দ্বিতীয়তার স্ত্রীটা হতে পারে যে আল্লাহ পাক কেয়ামতের দিনে তোমাদের মাঝে আর তোমাদের আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে সকলের মাঝে আল্লাপাক পৃথক করে দেবেন অর্থাৎ বিচার দিবসে কেউ কারো সাথে পরিচয় নেবে না ইয়ামা ইয়াফিরুলমার ও মিনাক্ষি ওম মিহিবি যেমন বলা হয়েছে প্রত্যেকেই একে অপরকে দেখলে পালাবে নিজেকে নিয়ে পরেশান থাকবে কিন্তু জান্নাতিরা জান্নাতি যখন চলে যাবে তখন আবার ছেলে মেয়েদের সাথে আপন জনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবের সাথে যারা জান্নাতি তাদের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে আল্লাহবে মাতাম আর যা তোমরা করো আল্লাহ পাক সব কিছু দেখছেন কাদ কানাতুল হাসান আতুন ফি ইবরাহিম আল্লাদিন আহু আল্লাহাক নিঃসন্দেহে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে উত্তম আদর্শ আদর্শ বলা হয় যার অনুকরণ করা হয় আপনার সামনে এমন একটা এক ব্যক্তি রয়েছে অথবা একটা বিষয় রয়েছে যার আপনি অনুকরণ করছেন যেটা আপনি মনে করছেন যে আমি এইরকমই নিজেকে করব এটা হচ্ছে আদর্শ আজকাল অধিকাংশ মানুষদের আদর্শ হচ্ছে অসৎ লোকেরা যার ফলে সৎ জীবনযাপন পায় না সৎ লোককে যদি আদর্শ হিসাবে গ্রহণ করতো তাহলে অবশ্য সৎ জীবন যাপন করতে পারবো আল্লাহ বলছেন তোমাদের জন্য হে ওম্মাতে মুসলিমা মুসলিম ওম্মাতের লোকেরা তোমাদের জন্য ইব্রাহিম আলি ইসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে বল্লিন এবং এব্রাহিম আলী ইসলামের যারা সঙ্গী এব্রাহিম আলী ইসলামের সাথে আকিদাই এবারে আমলে ইমান ইসলামে যারা সাথে থেকেছে আর আছে আর থাকবে তারা তোমাদের জন্য আদর্শ এব্রাহিম আদর্শ এবং এব্রাহিমের সাথী সঙ্গীদের আদর্শই হচ্ছে আসল উত্তম আদর্শ কি আদর্শ কয়েকটি আদর্শের কথা আল্লাহ পাখানে উল্লেখ করেছেন কালুলে কৌ মেহিম যখন তারা বলেছিলেন এব্রাহিম আলী সালাম এবং এব্রাহিম ইসলামের সাথী সঙ্গী সালামের সাথী তার ভাইপো লুত আলী সালাম ছিলেন এবং তার বিবিরা তার বিবি সারা হাজার বিম যখন তারা নিজ সম্প্রদায়কে বলেছিল ইন্না বোরা নিশ্চয়ই আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি বাড়ি অন্য বহু বছর সম্পর্ক ছেদ করছি এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের উপাসনা করো সেগুলি থেকেও সম্পর্ক ছেদ এর দ্বারা গেল যে অসৎ লোকদের থেকে সম্পর্ক ছেদ করতে হবে আজকালকার আমাদের মুসলিম সমাজের লোকেরা বলে যে পাপকে ঘৃণা করো পাপি কে ঘৃণা করিও না এটা একেবারে অজ্ঞতা আর কথা ইসলাম বিরোধী কথা পাপকে ঘৃণা করবেন জেনাকে ঘৃণা করবেন জেনাকারিকে ঘৃণা করবেন না না খুন করাকে কে করবেন খুনিকে ঘৃণা করবেন না চুরি করাকে করা চোরকে ঘৃণা করবেন না এটা তো আল্লাহ শিখাইনি এরা তো তার এজন্য এখানে পাপ জন্য এখানেও সম্পর্ক ছেদের ঘোষণা করার কথা বলা হয়েছে আর ইব্রাহিম আলি সাল্লাম করেছেন আর পাপীদের থেকেও পাপ যে সির করতো সির থেকে সম্পর্ক ছেদ করেছেন আর বাপ থেকে সম্পর্ক ছেদ করে হিজরত করেছেন এর আগ থেকে স্বামে আল্লাহ বলছে নিশ্চয়ই আমরা সম্পর্কে ছোট করছি তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সবের উপাসনা করো সেসব থেকেই তোমাদেরকে প্রত্যাখ্যান করছি তোমাদের অস্বীকার করছি তোমাদের আনুগত্য করব না না আর আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ শুরু হয়ে গেছে বাদা এবদু যদি হয় আর সেটাই আছে কোরআনে কারিমে তো শুরু হয়ে গেছে আরম্ভ হয়েছে বাদা বাধা এব্দু যদি হয় তার মানে হবে প্রকাশ পেয়েছে তাহলে এখানে কোরআনকারিমে বাধাই রয়েছে এর মানে হবে যে আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ প্রকাশ পেয়েছে স্পষ্ট হয়ে গেছে তোমরা বাতিলকে ছাড়বে না আমরা হককে আঁকড়ে ধরবো তাহলে স্পষ্ট হয়ে গেছে প্রকাশ পেয়েছে শত্রুতা আর বিদ্বেষ চিরতরি, আবাদান আর বাধা যদি হয় তার মানে হচ্ছে শুরু করা কতক্ষণ পর্যন্ত এই শুতা থাকবে কখন এই শত্রুতা তবে এই কথা এবারিম আলী ইসলামের বাণীটি আদর্শ নয় এবারিম আলী একটি কথা বলেছিলেন এই কথাটি কিন্তু তোমাদের জন্য আদর্শ নয় মানে এটা অনুসরণ করা চলবে না তোমাদের জন্য শুরুতে বলা হলো আয়তের যে তোমাদের জন্য ইব্রাহিম আলি ইসলামের জীবনে আদর্শ রয়েছে তবে এব্রাহিম সাহেব এই কথাটি আদর্শ নয় যা তিনি তার পিতাকে বলেছিলেন কি বলেছিলেন তার পিতাকে তার পিতা যখন বলল যে আমি শিরিখ ছাড়ব না আমি আমার এই বাপদাদার ধর্ম ছাড়বো না আমি আমার এই প্রতিমা তৈরি করা আর তা পূজা করা এই ছাড়বো না তারপরেও এব্রাহিম আলী সাহেব আস্তা ফেরান্না লাগ বাপের শ্রদ্ধা বাপের ভালোবাসা আর আল্লাহর পক্ষ থেকে এই জ্ঞান আসেনি যে আমার বাপ ইমানের দিকে কখনো ফিরবে না এটাও জানা ছিল না লাস্তা ফেরান্না লাখো অবশ্যই অবশ্যই আব্বা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব। থাকবো কামিন আল্লাহমিন সাই তবে আল্লাহর কবল থেকে কোনো কিছুতেই আমি রক্ষা করার অধিকারী নয় আমি আল্লাহর আজাদ থেকে রক্ষা করতে পারবো না রব্বানা আলীকে এতখালনা হে আমাদের প্রতিপালক তোমার প্রতি আমরা আস্থা করি ওয়াই তোমার অভিমুখী ওয়াই তোমার কাছে আমাদেরকে পরীক্ষার কারণ বানিয়ে দিও না অর্থাৎ কাফেরদেরকে আমাদের কারণে পরীক্ষাই ফেলে দিও না ওয়াকল না এবং আমাদেরকে ক্ষমা করে দাও এন্ কান্তাল নিশ্চয়ই তুমি মহাপরাক্রান্ত আর বড় প্রজ্ঞা তো কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার কারণ বানিয়ে দিও না এর তাফসির হচ্ছে যে আল্লাহ যদি আমাদেরকে নির্যাতিত করে রাখো আমাদেরকে দুর্বল করে রাখো আর তারাই যদি সর্বদা শক্তিশালী হয়ে থাকে তাহলে ভাববে যে ইমানের পথটাই ভুল পথ মুসলিমদের পথটাই ভুল পথ কারণ ওরা দুর্বল ওরা অসহায় ওরাই সবসময় মার খাচ্ছে আর আমরা তো দাদাগিরি করছি আমরাই তো নেতৃত্ব দিচ্ছি এটা তাদের হেদায়তের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করবে আর বর্তমান অবস্থাটা ঠিক ওই রকম কারণ কুফির শক্তি নেতৃত্ব পৃথিবীতে যার ফলে অনেকে ধোকাই পড়ে আছে যে ইসলাম সত্য না কারণ মুসলিমরা দুর্বল এটা একটা দিক আর আরেকটি দিক হচ্ছে মুসলিমরা নিজেরাই যদি চরিত্রহীন হয় তো এটাও কাফেরদের জন্য অমুসলিমদের জন্য বড় ফেতনার কারণ ইসলাম প্রচারে বড় বাধা ইসলাম যদি সত্য দিন হইতো তাহলে মুসলিম চোর কেন মুসলিম ডাকাত কেন মুসলিম আবার জেলে কেন মুসলিম অপরাধী কেন এটা বড় একটা ফিতনার কারণ হয়ে যায় আল্লাহ আমাদেরকে কাফেদের জন্য ফিতনা স্বরূপ করিয়ে দিও না পরীক্ষা স্বরূপ যে যায় পরীক্ষায় পড়ে গেলো কাফের কেমন করি মান নিয়ে আসবো আসলে ইসলাম যদি ভালো হইতো মুসলিমরাও ভালো হইত মুসলিমদের চরিত্রের কারণে ইসলাম বদনাম হয়ে গেলো আজকাল যেসব মুসলিম মুসলিমদের কাছে কাজ করে আর ঠিকভাবে বেতন পাই না তারা ধরে নেয় যে এরকম শিখিয়েছে না হলে আমার মুসলিম মালিক এরকম কাজ কেন আমার অত্যাচার কেন আমার তাহলে ক্ষতি ইসলামে ইসলাম প্রচারের ক্ষেত্রে বড়ো বাধা সৃষ্টি করলো আল্লাহ এরকম অসৎ চরিত্রে মুসলিম আমাদেরকে বানায় না তাহলে এই হচ্ছে এই আয়াতের সময় শেষ হয়েছে আল্লাহ আমাদের ভুল করে দেন আল্লাহ যেন আমাদেরকে ইসলামের দায়ী বানিয়ে দেন ইসলামের বানিয়ে দেন চরিত্রের দ্বারা ইসলাম প্রচারে মোহাম্মদি আজমাইন ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلاي لا يطيب العيش إلا في رضا رب السماء عرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي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 जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान आज रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे देशे पीस टी बांगल्